হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা সাল্লাম যখন সালাম ফেরাতেন তখন মহিলারা তার সালাম শেষ করার পর উঠে যেতেন্লাহাম দাঁড়ানোর পূর্বে সিয় স্থানে কিছুক্ষণ অবস্থান করতেন রাবি জুহরি রহমতুল্লা আলাহি বলেন আমাদের মনে হয় তা এজন্য যে অবশ্য আল্লাহ ভালো জানেন যাতে পুরুষদের যাবার পূর্বে নারীরা চলে যেতে পারে